सार्वजन उद्देश्य हम सकल मानवारकल बान्दार कल्याण साधना डी चलूर जीवनिष्ठ और सन्तोषनक करते शिखी देख मानवतार कल्याण इारिया প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি والسلام সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা নিয়মিত ভাবে রিয়াজ থেকে ধারাবাহিকো তার সাথে দর্শে হাদিস আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি তো আজকের আলোচনার বিষয় যে সুন্নতের উপর আমল করা এবং তার নিয়ম পদ্ধতি সম্পর্কে যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে বাকি হাদিসগুলি আজকের প্রথম হাদিস এই অধ্যায় থেকে আনিবনে আব্বাসিনুমা কাল কফিনা রসুরাহালাম হে মানুষ সকল নিশ্চয় তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করা হবে আল্লাহর নিকটে তুফা তোমাদের অবস্থা কি হবে তোমাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না যেভাবে আল্লাহ আমাদেরকে মায়ের পেটে পাঠায় খতনা বিহীন পায়ে অবস্থায় ছাড়া শরীরে কোনো কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় আল্লাহ তালা দিন মানুষদেরকে কবর থেকে উঠাবেন এবং আল্লাহ তালা বলছেন কামা বাদ তোমাদেরকে প্রথমে যেভাবে সৃষ্টি করেছি পরেও ঠিক যেভাবে এটা আমার উপর ওয়াদা আমি ওয়াদা করছি কুন্না আমি আবার দ্বিতীয়বার তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি পুনরঞ্জীবিত করব। তোমাদেরকে আবার আমি উঠাবো সুরাই আম্বিয়া একশো নম্বর আয়াত শুনে রাখো খবরদার আমার উমুতের মধ্য হইতে কিছু মানুষদেরকে হে আমার আল্লাহ হে আমার প্রতিপারক এরা তো আমার উম্মত এরা তো আমার সাথী কল আল্লাহ নবীকে বলা হবে আপনি জানেন না যে আপনি আসার পর আল্লাহর আর একটি নেকান্দা বলেছিল ইসা আল ইসাল্লাম বলেছিলেন কি বলেছিলেন্লাহ আমি তো তাদের পর্যবেক্ষণ করেছি আমি তো তাদেরকে কতদিন পর্যন্ত আমি তাদের জন্য পর্যবেক্ষক হিসাবে ছিলাম তাদেরকে নিয়ন্ত্রণে মৃত্যু দিয়েছেন কুন তা আন্তরিবা আলাই আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী ও আন্তা আলায় কুল্লি শাহিদ এবং আপনি তো সব কিছুই পর্যবেক্ষণকারী আপনি সব কিছুই দেখেন এই পর্যন্ত পুরী আয়াত পরেছেন সুরাই মা সতেরো নম্বর তখন এরা আবার তাদের পূর্বের সেই কুফরের দিকে তারা আবার ফিরে গিয়েছিল সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই হাদিস থেকে আমরা কয়েকটি জিনিস জানতে পারলাম সেটা হলো এই যে প্রেয়ামতের দিন একজন মানুষকে খালি পা অলঙ্গ অবস্থায় এবং তাকে বিহীন অবস্থায় তাকে কেয়ামতের দিন কবর থেকে উঠানো হবে সম্মান মন্ডলী এখানে আয়সা রাজি আল্লাহা তিনি বলেছিলেন যে হে আল্লাহ নবীলাম কেয়ামতের দিন যদি সকলেই যদি অলঙ্গ হয়ে ওঠে তাহলে তো একজন আর একজনের লজ্জাস্থানকে দেখে ফেলে দিবে তো আল্লাহ নবী বলছিলেন যে হে আয়সা কেয়ামতের দিনের ভয়াবহতা সেই দিনের অবস্থা বনি বলেছেন যে দেখো কাফেরা আশ্চর্য হয়েছিল কি আশ্চর্য হয়েছিল তারা বলেছিল যে মৃত্যুর পরে আমাদের হাড্ডি সবগুলি মাটি খেয়ে নিবে আমরা মাটির সঙ্গে মিশিয়ে যাব তো এই অবস্থায় প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ কিভাবে সৃষ্টি করবেন আল্লাহ বললেন কামা তুমি তো বাদু ছিলে না তোমার মা বাপের একটা বীর্য থেকে সেখান থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি তো তখন তোমারও কিছু ছিল না তখন যখন আমি তোমাকে সৃষ্টি করতে পেরেছি তাহলে এখন পারবো না প্রথমে যেভাবে সৃষ্টি করেছি পরের টাও সেভাবে করবো সমস্যা নেই আমি অবশ্যই অবশ্যই করবো সম্মান মন্ডলী আল্লাহদের রাখা হবে আমি বলবো হে আল্লাহ এরা তো আমার ওম্মত এটা কেন কিভাবে জানলেন যে ওরা ওনার অম্মত যেহেতু আল্লাহ নবী সালাম বলেছেন আমার উম্মত এরা যখন অজু করবে তখন সেই থাকবে চিহ্ন গুলি আল্লাহ জবাব দেবেন হে নবী সাল এরা আপনার উম্মত ঠিক আছে এরা হজ করেছে এরা জাকাত দিয়েছে এরা সলাচদাই করেছে এরা অজু করেছে এদের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে এরা আপনার উম্মত কিন্তু এরা একটা অপরাধ করেছে এরা একটা অন্যায় করে কি অপরাধ করেছে বলছেন আপনি জানেন না যে আপনার পরে দিনের ভিতরে অনেক কিছু নতুন কাজ আবিষ্কার করেছে তো আল্লাহ নবী বললেন। কেহ যদি তার আদর্শ পাওয়ার পরেও নবী সাহালামের সুন্নত পাওয়ার পরেও ওনার আদর্শ পাওয়ার পরেও যদি কেউ নতুন করে কোনো কিছু আরো করার প্রয়োজন মনে করে তাহলে এটা হলো বড় জঘন্যতম অন্যায় आल्लाबी सल्लम के आल्ला प्रेरण करा जदिना पक्ष दिन मध्य कोई फलाफल्टल ये क्या दिन उम्मुतर परिचय पवारे अजूर जैगा चमकान परबी सल्ला सल्लम के लिए তার অম্মুদ্দের থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হবে যে এরা আপনার দুনিয়া থেকে চলে আসার পর দিন থেকে আবার আসতা দর্শক সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর যে আমলের ভিতরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আদর্শ নেই নমুনা নেই ওই আমল আল্লাহ তালা গ্রহণ করবেন না সেটা আমার আপনার নজরে যতই সুন্দর হোক না কেন عن أبي سعيد أبد الله بن مغفل رضي الله عنه قال نها رسول الله صلى الله عليه وسلم عن الخذفي وقال إنه لا يقتل الصيد ولا ينكأ العدو وإنه يفقأ العين ويخسر السن متفقون عليه أبو سعيد أبد الله بن مغفل رضي الله عن الخذفي وأنا رسول صلى الله عن خذفي رسول صلى الله عليه وسلم strategic المنظر ولم ن부ح هذا وبين مرة نشر على تطوير বৃদ্ধ পাথর রেখে আর এই আঙ্গুলি দ্বারা পাথরটাকে নিক্ষেপ করা এটাকে বলা হয় তবে এটার দ্বারা কোনো মানুষের চোখ নষ্ট হতে পারে এবং দাঁত ভেঙে যেতে পারে বোখারি মুসলাম হাদিস এখন একটি বিরতি ছোট্ট একটি বিরতির পর باقي আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা لبیک اللهم لبیک اللهم لبیک لا শরیک لك لبیک لا الحمد ان لك والم لا শরيك لك ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট নিহিত শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান देख इी शरिया लक्ष्य उद्देश्यम संक्रांतर जान से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सरिया नीतिमाल প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নচার সকাল আটটায় বাংলাদেশে ডায়ল ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে কল্যাণ দান করবেন যে ব্যক্তি করবে সেজন্য Islam পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং অনুসরণ করো না इलामी प्रशिक्षण साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टेलेश الحمد لله والصلاة والسلام على رسول الله اما بعد سمعني تو سرطاو در شكمون دولي الله النبي صلى الله عليه وسلم سنت سنت ربشاية عمدر کی عضوب سرطاو بنيوم تاكا درکار اي بشاية عمرا علاتنا شنی ارچلم اي بشاية عرق حدیث عن عابس ابن ربیعتا قال رأيت عمر بن الخطاب رضي الله عنه يقبل الحجر يعني الاسود আমি দেখলাম যে অমর রাজি আল্লাহু উনি যখন মক্কাই যে হজের সময় বা উমরার সময় উনি যখন সেই হাজারে আসো সেই কালো পাথরটাকে যখন উনি চুমা অর্থাৎ কালো পাথর বলছেন আমি জানি যে তুমি একটি পাথর মাত্র মা তান আর আমার ইমান হলো যে হে পাথর তুমি একটি পাথর মাত্র তুমি আমাকে উপকারও করতে পারবে না অপকারও করতে পারবে না কেমন ইমান ছিল সাহাব এখরাম রিজওয়ান প্রত্যেক ক্ষেত্রে যেন তাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমি এই কাজটি এই জন্য করবো যেহেতু আল্লাহ নবী সালাম এই কাজটি করেছে আল্লাহনবী করেছেন তাই করবো যা করেছেন আমরা তাই করবো যেভাবে করেছেন আমরা সেভাবেই করবো সেই পাথর একমাত্র চুমো দেই চুমো দেওয়া শূন্য আল্লাহ নবী সালাম চুমো দিয়েছে তাই আমাদের চুমো দিতে হবে কিন্তু এ আশা রাখা যে এই পাথর আমাকে উপকার করবে পাথর আমাকে অপকার করবে এই আকিদা সঠিক নয় তো এই হাদিস থেকে যে দলিল নেওয়া যেতে পারে সেটা হলে আল্লাহ করতেন সাহাবায়াম সেটা নবীর মনে করে সন্নুতার সন্ন্যত মনে করে করবে তখন সেই আমলের বদলা আল্লাহর কাছে অনেক বড় বেশি হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে যেটা অধ্যায় সেটা হলে বাবন হকাল আল্লাহর হুকুমের আনুগত্য করা আবশ্যক আল্লাহর হুকুমের আনুগত্য করার অবশ্য ক্ষেত্রে এবং যাকে ওই দিকে ডাকা হবে। তাকে কি বলা হবে মারুফ আইলমন কর এবং ভালো কাজের উপদেশ দেওয়ার ক্ষেত্রে এবং খারাপ কাজ থেকে বিরতের ক্ষেত্রে এই অধ্যায়টি এ বিষয়ে দুটি আয়াত উনি নিয়ে এসছেন প্রথম আয়াতটি হল সুরায় নিসার পঁয়ষট্টি নম্বর আয়াত বলেন فلا و لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت و يسلموا تسليما قالوا فلا و ربك كما هو نوائي نوائي اپنا رب لا يؤمنون مومن حتي پرنا جتو خن پرجنتو تدير بباد اتبالوك في رو دير شمائي هنبي صلى الله عليه وسلم اپنا বিচারক হিসাবে গণ্য না করবে এবং আপনি যে সিদ্ধান্ত দিবেন সিদ্ধান্তকে তারা হারাজ এবং সিদ্ধান্ত কে তারা কোনটাকে যতক্ষণ পর্যন্ত না নিবে অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মমিন এবং মুসলমান হবে না এই আয়াতে আল্লাপাক আমাদেরকে হুকুম দিচ্ছেন যে আল্লাহ নবী সালাম উনি যেই সিদ্ধান্ত নেবেন উনি যে কাজ করতে বলবেন বা উনি যেটা করেছেন তার চেয়ে আমাদের যাওয়া চলবে না وقال تعالى انما كان قول المؤمنين اذا دعوا الى الله ورسوله ليحكم بينهم ان يقولوا سمعنا وطعنا اولئك هم المفلحون. যখন কোন ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে ليحكم بينهم جنو تني তাদের মাঝে ফয়সালা করেন। যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে মানুষদেরকে ডাকা হবে আল্লাহ এবং রাসূলের ফয়সালা শুনানোর জন্য তখন তারা যেন বলে সামিয়ানা ও আতানা শুনলাম এবং আনুগত্য করলাম ওয়াউলাইকাহ তাহলে তারাই হবে সফল এবং কামিয়াব মুসলমান আর অমুসলিমদের মধ্যে পার্থক্য হলেই যে মুসলমান কোন কোরআন এবং হাদিসের বাণী শুনবে কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ শুনবে এবং বলবে সামিয়ানা ও আতানা শুনলাম এবং আনুগত্য করলাম তো প্রথমে শুনতে হবে ও আতানা এবং এ করতে হবে শুনলাম এবং এ করলাম আনুগত্য করলাম তো প্রথমে শুনতে হবে তারপর আনুগত্য কর আর যারা কাফের মসজিদ ছিল তারা বলতো সামি না ও না আমরা শুনলাম এবং করলাম। তো এখানে দুটো জিনিস শুনতে হবে এরপরে আনুগত্য করতে হবে যদি না শুনি তাহলে আনুগত্য কেমনি করব। তারা শোনা দরকার আর শোনার পর আমাদের ইমানই দায়িত্ব হয়ে যায় যা শুনলাম তার উপর আমল করা তো শুনলাম কিন্তু একখান দিয়ে শুনলাম আর একখান দিয়ে বের করে দিলাম তাহলে এই সোনা আমার জন্য আরো দিন এটার জন্য আরো আমাদের জন্য জটিল হয়ে যাবে আমাদের হিসাবটা আরো জটিল হয়ে যাবে যদি এটা এটাই হলো মোমিন এবং পরিচয় হবান আবু রাজি আল্লাহ তিনি বলেন এই আয়াতিল তুমি তোমার অন্তরে যা প্রকাশ করবে গোপন করবে ইউ বিহিল্লাহ আল্লাহ সে বিষয়ে তোমার হিসাব নিবে অর্থাৎ আমি মনে যেটা ধারণা করছি সেটারও আল্লাহ হিসাব নিবে বলছেন করি ধারণা করি তাহলে এটারও যদি হিসাব দেওয়া শুরু হয়ে যায় মনের ধারণারও যদি আল্লাহ তারা হিসাব নেওয়া শুরু করে দেয় তাহলে এটা তো জটিল হয়ে যাবে বিষয়টা বলছেন তারা আল্লা নামের নিকটে আসলো এবং আমাদেরকে আল্লাহ এমন কিছু কাজের করার জন্য বাধ্য করেছেন যেই কাজ করতে আমরা সমর্থন রাখি না আমাদের দ্বারা সম্ভব নয় অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে আল্লাহ আমাদের উপর যে হুকুমটা জারি করে দিলেন তো এটা তো মানা আমাদের জন্য জটিল হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে কিভাবে এর ভাবে যে আমরা অন্তরে যা ধারণা করব তারও যদি আল্লাহ হিসাবে শুরু করে দেয় তাহলে এটা তো আসলে পরনি বলেন তোমরা কি ওই কথাই বলবে যে কথা ইহুদ নাসারা বলেছে কি বলেছে তারা মেন তোমাদের পূর্বে যে দুই আহলে কিতাব ছিল ইহুদ নাসারা সামিয়ে না আসে না শোনার পর আনুগত্য না করে নাফরমানি করলাম শুনলাম এবং বিরোধিতা করলাম শুনলাম এবং নাফরমানি করলাম তাহলে তোমরা কি তাই মনে করো তোমরা বলো শুনলাম আল্লাহ যা বলেছে শুনেছি ও আতানা এবং আমরা এর উপর আনুগত্য করবো গুফর না তুমি আমাদের ক্ষমা করো রব্বানা হে আমার প্রতিপালক ও ইলাইকেল মাসিদ তোমার দিকে আমাদের ফিরে যেতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং কিন্তু এটা বলো না যে করতে পারবো না তা বলো না বরং করবো বলছেন মানুষেরা যখন এই কথা যখন তারা মুখে বললো শুরু করলো আল এবং জিব্বার উপর যখন এই আয়াতটি চালু হয়ে গেল আনজল আল্লাহ ইসরিহি আল্লাহ তালা এর পরেই যে আয়াত নাজিল করলেন সেটা কি كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسوله وقالوا سمعنا وعطانا غفرانك ربنا وإليك المصير وشئ إذا جاءكم آياتنا ذلك لهم فلما فعلوا ذلك نسخ الله تعالى فأنزل الله ترى جاءكم إيك أشتي كله تو الله تعالى أغير حكم دك نسخ ردلو বাতিল করে দিল এবং আল্লাহ তালা এরপরে আয়াত করলো আল্লাহ কোন হবে ও আলাই হামক এবং সে যে অন্যায় করেছে সে অন্যায়টা তার উপরই হবে আমাদের যদি ভুলে যাই অথবা অন্যায় করি তাহলে আমাদের পাকড়াও তুমি শ্রোতা দর্শক মন্ডলী এই দীর্ঘ হাদিস দ্বারা আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলেই আল্লাহ আমাদেরকে আমি যে হুকুমটা দিলাম এবং তার নির্দেশনা পাওয়ার সাথে সাথে তার উপর যদি আমল করে নেই সেটাকে যদি আমরা মনে পড়ে মেনে নেই তাহলে আল্লাহ তালা একটা বিধান আছে সেটা হলেই লাইকিফুল্লাহন সাহা আল্লাহ তালা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাহিরে আল্লাহ তালা কাউকে কোনো কাজ দিবেন না তো তারা যখন এই কথা বলেছিল যে আয় আল্লাহ আমি পারব না কষ্ট হয়ে যাবে আল্লাহ নবী রাগ করে বললেন যে এটা কোনো মোমিনের কাজ নয় যে কোনো নির্দেশনা পাওয়ার পর কোনো হুকুম পাওয়ার পর সে পর এটা বলবে যে এটা পারা সম্ভব না এটা পারব না এটা ঠিক নয় বরং উচিত হলেই প্রথমে বলেন যে আল্লাহ যদি নির্দেশ থাকে তা পারব। এবং এ তাঁত করব ইমান যখন এমনটাই হবে তখন আল্লাহ তালা তাকে তার পরবর্তী বিষয় আরো তার জন্য সহজ করে দিবেন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহর এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহরাবুল জন্য আর সেই গুলি করতে বলেছে সেগুলিকে রবি মোহাম্মদুর রসুল্লাহ সাের তরিকা অনুযায়ী সম্পাদন করতে পারলে আল্লাহ তালা আমাদেরকে ও সফলতা দিবে ও সফলতা দিবে আল্লাহর কাছে আমরা দুনিয়া ও আখরাতের সফলতা চেয়ে নেই আল্লাহর কাছ থেকে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দুনিয়া ও আখরাতের সফলতা দান করেন এই বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ হচ্ছে পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিজয় নিচ্ছি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম ওরি National School welcome all of you assalamu alaykum wa rahmatullahi wa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 প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 कत कार्यकी भावे मोमिन बंदा लीजे क्ष के इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय